শাইক আম্মা মুসাজ আগের লেকচারগুলোতে আমরা বিসমিল্লাহ রহমানের ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছি আমরা আজ আলোচনা শুরু করব বিসমিল্লাহ রহমান ই রাহিমের পর এই বইয়ের প্রথম বাক্যটি নিয়ে প্রথম বাক্যটি হল এ অয়েলাম রাহিমাকাল্ল এ অয়েলাম রাহিম আপনি অবগত হন মহান আল্লাহ আপনার উপর রহম করুন এ অয়েলাম শব্দটি কুরআনে বিভিন্নভাবে সাতশো উনআশি বার ব্যবহৃত হয়েছে এ অলাম অর্থ জ্ঞান অর্জন আমরা এখন এলাম অর্থের গুরুত্ব এবং কুরআনে এলাম শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সুরা আল বকারতে বর্ণিত আদম আলাামের ঘটনার দিকে তাকালে বিশ্লেষণ করলে আদম আলাইসাল্লামের সৃষ্টির বর্ণনার মধ্যে একটি বিষয় লক্ষ্য করবেন সুরা আল বাকারার তিরিশ থেকে ৩৩ নাম্বার আয়াতে মহান আল্লাহ বলেন وَإِذْ الطَالَ رَبّكَ للِلْمَلائكَةِ إِ جَعلِلٌ فِي الأبِّ خَالفَ قالَاُ أَتَجَعلُ فِيهَا مَيْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِ كُدِّمَا أَونَحْننُ سَبِّبحُ بِحَمْدكَ وَنُقدَّسُ لك قَالَ إِِّي عَلَمُ مَا لَا تَعْلَمُون وَعََّمَ آدَمَ الْ الأأَسمَ أَكُلهَاثُمَّا عَرَضَهُمْ عَلَ الْمَلَائِكَةِ فَقَالَ أَن ব কল অং বি উনি উল ই কু শুবহ নকল مَا ইম্ল তন ইং তালি মুহকি কলয়দমু বিহূ বিসম ফল বহু বিস ইহ কলম অকুখু কোল অলম অকুখু ইনি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 তিনি নির্দেশ দিলেন হে আদম এই জিনিসগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও যখন সে এ সকল নাম তাদেরকে বলে দিল তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে নভমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ করো ও গোপন করো আমি তাও অবগত আদম আলাইসালামের এই সৃষ্টির ব্যাপারে এই চারটি আয়াতে আলোচনা করা হয়েছে এই চারটি আয়াতে জ্ঞান তথা অলিম শব্দটি ভিন্ন ভিন্ন রূপে মোট আট বার ব্যবহৃত হয়েছে কখনো আ আলামু কখনও তার আরেকরূপ তা আয়লা কখনো আল্লামা কিংবা আল্লাম তানা এভাবে এভাবে আদম আলাইসালামের সৃষ্টি নিয়ে আলোচনার সময় আট বার বিভিন্ন রূপে অলিম শব্দটি এসেছে আর এভাবে সমগ্র কুরআন জুড়ে এটা মোট সাতশো বার এসেছে কেবল অলমই নয় বরং উক্ত আয়াতগুলোতে আরও সূক্ষ্ম অর্থ প্রকাশ পেয়েছে আমরা জানতে পারছি যে আদমকে এমন কিছু গুণাবলী ও বিশেষত্ব প্রদান করা হয়েছিল যার কারণে মালাইকারা অর্থাৎ ফেরিস্তারা মহান আল্লাহর নির্দেশে তার জন্য সিজদা করেছিল যদিও আদমের চেয়ে মালাইকারাই আল্লাহর বেশি প্রশংসা করে আদমের চেয়ে মালাইকারাই অধিক পরিমাণে আল্লাহর মাহাত্য ঘোষণা করে আর আদমের চেয়ে তারা আল্লাহর প্রতি অধিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে কিন্তু এলম এবং এলমের প্রায়োগিক দিক থেকে আদমকে মালাইকাদের চেয়ে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে আল্লাহ দুনিয়াতে খলিফা হিসেবে নিযুক্ত করেছেন আল্লাহ সুরা আল বাকারা তিরিশ নাম্বার আয়াতে বলেন ফিল আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরিস্তাদের বললেন আমি অবশ্যই পৃথিবীতে আমার একজন খলিফা নিযুক্ত করতে যাচ্ছি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 আমরা ইতিমধ্যেই আদম আলাহ ইসলামের কথা উল্লেখ করেছি সুরা বাকারায় 30 থেকে ৩৩ এই চার আয়াতে আদম আলাহ ইসলামের বর্ণনা প্রসঙ্গে মোট আট বারমের কথা এসেছে এবার দেখুন লুত আলাহ ইসলামের ব্যাপারে কি বলা হয়েছে আর স্মরণ করো লুতকে আমরা নবুয়ত এবং সঠিক ন্যায় বিচারের প্রজ্ঞা ও ধর্মীয় জ্ঞান দান করেছিলাম সুরা আল আম্বিয়া আয়াত চুয়াত্তর এখানে আল্লাহ লুত আলাইসাল্লাম সম্পর্কে বলেছেন যে আমরা তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলাম দেখুন মুসা আলাইসালামের ব্যাপারে কি বলা হয়েছে এবং যখন মূসা শারীরিক ও বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে পূর্ণ যৌবন উপনীত ও পরিণত বয়স্ক হলো তখন আমি তাকে হিক্মা এবং ধর্মীয় জ্ঞান দান করলাম সুরা আল কাসাস আয়াত চোদ্দ ইউসুফ আলাই ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালাম্মাদ্দাহু তাহু হুকমা আর যখন সে পূর্ণ যৌবনে উপনীত হল আমি তাকে হিকমা ও নবুতের জ্ঞান দান করলাম সুরা ইউসুফ আয়াত বাইশ ইয়া আকুব আলা ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেনু লিমা আল্লামাহু আর নিঃসন্দেহে সে ছিল জ্ঞানী কারণ আমরা তাকে শিক্ষাদান করেছিলাম সুরা ইউসুফ আয়াত আটষট্টি দাউদ এবং সুলাইমান আলাই হিমুসালাতাল্লামের ব্যাপারে আলা সুবাহন বলেছেন ফুল এবং আমরা সুলাইমানকে মীমাংসা বুঝিয়ে দিয়েছিলাম এবং তাদের উভয়কে হিকমা ও জ্ঞান দান করেছিলাম সুরা আল আম্বিয়া আয়াত উনআশি ব্যাপারে আল্লাহ সুবাহ বলেছেন আমি তোমাকে কিতাব হিকমা তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছিলাম সুদা আলমা ইদা আয়াত একশো সব শেষে রাসুল উল্লাহ মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন আল্লাহান আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমা অবতীর্ণ করেছেন এবং তুমি যা জানতে না তা তোমাকে শিক্ষা দিয়েছেন সুরা আননিসা আয়াত ১১৩। তেরো সুতরাং আমরা বুঝতে পারলাম জ্ঞান ছাড়া নেতৃত্ব দেওয়া যায় না ক্ষমতা ও সার্বভৌমত্ব অর্জন করা যায় না रसुल्लाह सल्लासम सर्वप्रथम आयात नाजिल से ज्ञान सम्पर्कित्लम पड़ो तुम्हारेपालक नामे जिन्हें सृष्टि कर मानुष के रक्तपिड होते पड़ो और तुम्हारतिपालक মহামহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন সুরা আল আলাক আয়াত এক থেকে চার একর আল্লামা কলাম এই সব শব্দগুলো জ্ঞানের সাথে সম্পর্কিত কোরআনের বিভিন্ন জায়গাতে এলম শব্দটি বিভিন্ন রূপে মোট সাতশো বার ব্যবহৃত হয়েছে এটা আমরা জেনেছি আল্লাহ শব্দের পরে কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে এলম আলা তালুতকে বন ইসরাইলের জন্য নেতা মনোনীত করেছিলেন তালুতের কোন গুণাবলীর কারণে আল্লাহ তাকে মনোনীত করেছিলেন সেটি লক্ষ্য করুন আল্লাহ সুবাহান সুরা আল বাকার দুইশো সাতচল্লিশ নাম্বার আয়তে বলেন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 অর্থাৎ আল্লাহ তাকে স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে প্রাচুর্য দান করেছেন শক্তি এবং জ্ঞান এই দুটো হলো একটি সফল ও শক্তিশালী জাতির বৈশিষ্ট্য কি জিন্দের মধ্যেও জ্ঞানের স্তরের ভিত্তিতে সম্মান ও মর্যাদা নির্ধারিত হয় লক্ষ্য করুন সুলাইমান আলিহিস্লাম যখন বিলকিসের সিংহাসন চাইলেন তখন কি হল কালাই ফ্রী তুমি নিনটি কবি কবল তোমি কমিক ও ইন্নি আল কুন্নমি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 চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেব সুরা আন্নাম আয়াত চল্লিশ এবং যখন বিলকিসের কাজ সমাপ্ত হয়ে গেল তখন সুলাইমান আল ইসাল্লাম বলেছিলেন আমরা ইতিপূর্বেই সমস্ত অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি সুরা আন্নামাল আয়াত বেয়াল্লিশ এখন অল্ম শব্দটির দিকে তাকানো যাক অল্মের সংজ্ঞা কী জ্ঞান বা অলম অর্থ হল কোনো কিছুর প্রকৃত বাস্তবতাকে নিশ্চিতভাবে অনুধাবন করা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 যেহেতু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই এখানে এলাম শব্দের দ্বারা বিশেষভাবে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এ শব্দটি শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নাকি মানুষ ছাড়া অন্য কিছুর ক্ষেত্রেও এই এলাম শব্দটি ব্যবহার করা যাবে আসলে এটি একটি ভাষাতাত্ত্বিক বিষয় ভাষাতত্ত্ব ও ব্যাকরণের মতো বিষয়ে আগ্রহী ব্যক্তিরাই কেবল এ আলোচনা উপভোগ করবেন তারপরেও আমি এই ব্যাপারে কিছু কথা বলতে চাই কারণ এই ব্যাপারে প্রাসঙ্গিক কিছু হাদিস আছে বেশ কিছু হাদিস আছে এগুলোর দ্বারা আপনারা বিষয়টি সহজে অনুধাবন করতে পারবেন ইনশাল্লা ভাষাবিদগণ বলেন এলাম শব্দটি এমন কিছুর ক্ষেত্রে প্রয়োগ করা হয় যা অনুধাবন করার ক্ষমতা রাখে আপনি নিশ্চয়ই একটি দেয়ালকে এআইলাম বলবেন না তবে কিছু আলিম যারা বিষয়টি নিয়ে আরও গভীরভাবে চিন্তা করেছেন তারা বলেন হ্যাঁ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 হয়তো কুষ্ঠ আছে অথবা হার্নিয়া আরবিতে যাকে বলে উদ্রা সেটি আছে অথবা অন্য কোনো শারীরিক ত্রুটি আছে আর তাই মূসা নিজেকে ঢেকে রাখে আল্লাহ সুহানুয়াত আলা মুসা আলাইস্লামের বিরুদ্ধে উত্থাপিত এ অপবাদ খণ্ডন করতে চাইলেন একদিন মূসা আলাইস্লাম যখন একা ছিলেন তিনি তার কাপড় খুলে একটি পাথরের উপর রাখলেন এবং নির্জনে গোসল করতে গেলেন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 পাথরটি থামল মুসা আলাইসাল্লাম তার কাপড়টি নিলেন এবং তারপর তিনি লাঠি দিয়ে পাথরটিকে মারতে শুরু করলেন এই বিষয়টি আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিক তিনি পাথরটিকে মারছিলেন তিনি পাথরের সাথে কথা বলছিলেন কেন তিনি এটা করছিলেন কেন না পাথরটির মাঝে জ্ঞান ও বোধ শক্তির চিহ্ন দেখা গিয়েছিল তাই তিনি সেই অনুযায়ী পাথরের সাথে আচরণ করছিলেন পবিত্র কুরআনে আল্লাহ সুবাহটির বর্ণনা দেন হে মুমিন গন মূসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হয়েও না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 এই হাদিসে এক বেদুইনের ঘটনা উঠে এসেছে একবার এক বেদুইন রাসুল্লাহ সাল্ল্লাহু আলিহসাল্লামের কাছে শাহাদ গ্রহণের জন্য আসলেন বেদুইনটি রাস্তা দিয়ে যাবার সময় রাসুল উল্লাহ সাল্লু আলিহসাল্লাম তাকে ইসলাম সম্পর্কে জানান এই বেদুইন লোকটি তখন শাহাদ গ্রহণের সিদ্ধান্ত নেন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 এমন কোনো অলৌকিক কিছু যার ফলে সে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কথাকে সত্য বলে মেনে নিতে পারে সুতরাং রাসুল্লাহ সাল্লু আলী সাল্লাম দূরের এক গাছকে লক্ষ্য করে ডাক দিলেন গাছটি তার শেকড় সহ হেঁচড়ে দূর থেকে এগিয়ে আসলো এবং রাসুলুল্লাহ সাল্লাহু আলিহ সাল্লামের কাছে এসে সালাম দিল এবং বলল আন্না আসাদু ইহু মুহম অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল কাজেই দেখা গেল যে রাসুল উল্লাহ সাল্লাহু আলী গাছের সাথে কথা বলেছেন যাই হোক সেই বেদুইনের কি হলো সেই বেদুইন ইসলাম কবুল করে নিলেন এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলী বললেন আমার গোত্রের লোকেরা যদি ইসলাম গ্রহণ করে তবে আমি তাদের সাথে সেখানেই থেকে যাব এবং তাদের শিক্ষা দেব অন্যথায় আমি আপনার কাছে ফিরে আসব। সুতরাং আমরা বুঝলাম যে সাধারণত গাছকে কিছু শেখানো যায় না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 রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এবং মুসে আলহসাল্লামের ঘটনায় আমরা দেখেছি যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে মানুষের তুলনায় গাছ এবং পাথর অধিক মাত্রায় সংবেদনশীল মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসে রাসুল উল্লাহ সাল্লু আলিহ্লাম বলেন যে মক্কাতে থাকাকালীন সময়ে তার উপর প্রথম ওয়াহি নাজিলের আগে থেকেই তিনি মক্কার একটি পাথরকে চিনতেন যেটি প্রতিদিন তাকে সালাম দিত পাথরটি তাকে বলতো আসসালাম আলাইকুম হে আল্লানবী পরবর্তীতে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম সাহাবিদেরকেও সেই পাথরের স্থানটি দেখাতেন আমরা এটাও জানি রাসুলুল্লাহ সাল্লু আলী হাসলাম যখন প্রাকৃতিক কাজ সম্পন্ন করতে যেতেন তখন গাছরা তাকে আড়াল করে দিত যাতে তাকে কেউ দেখতে না পায়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 এ শব্দটি একজন কম জ্ঞান সম্পন্ন মানুষও একজন জ্ঞানী মানুষকে বিশেষ ক্ষেত্রে বলতে পারেন এবার আমরা আলোচনা করব জ্ঞানের বিভিন্ন স্তর নিয়ে ইবনুল কঈ ইম রাহিমাহল তার মিফতাহ উদ্দার ইসাতে বলেছেন ইলমের স্তর ছয়টি আর এগুলো হচ্ছে জ্ঞান অর্জনের সোপান জ্ঞান অর্জনের সিঁড়ি তিনি বলেছেন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 অনেকে শুরুতেই আকঈদা আত্মাউই পড়া শুরু করেন এবং বোঝার চেষ্টা করেন অথচ এটা এতটাই কঠিন একটি কিতাব যা বুঝতে গিয়ে আলিমরাও হিমশিম খান জ্ঞান অর্জনের দ্বিতীয় ধাপ হল সোনা ও চুপ থাকা হসনুল ইনস্তিমা কথিত আছে যে আলী ইবন আবুতলিব রাজিউল্লাহআ বলেন ইজাল ই আলিম ফকুন আয়লা আহরম তোমরা যখন কোনো আলিমের সাথে বসবে তখন কথা বলা অপেক্ষা শোনার জন্য বেশি আগ্রহী হবে কথা না বলে মনোযোগ দিয়ে শুনবে জ্ঞান অর্জনের তৃতীয় ধাপ হলো অনুধাবন হুসনুল ফাহাম এটা একটি স্পষ্ট বিষয় চতুর্থ ধাপ হল আলহিজ অর্থাৎ মুখস্থ করা দিন আলিম অর্জনে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আপনাকে মুখস্থ করতে হবে পঞ্চম ধাপ হলো আত্মা আলিম শিক্ষা দেয়া জ্ঞান অর্জনের জন্য আপনাকে শেখাতে হবে পরবর্তীতে এগুলো নিয়ে ইনশা আল্লাহ আরও আলোচনা হবে তবে আপনার উচিত আপাতত এই বিষয়গুলো জেনে নেওয়া ষষ্ঠ ধাপ হল জ্ঞান অর্জনের ফলাফল ও ওহিমার আইলের ফলাফল হল অর্জিত আইলের উপর আমল করা সেই সাথে অর্জিত আইলের সীমারেখা মেনে চলা ও এর হক আদায় করা আলী ইবন আবুদ আলীবরাজি আল্লাহ তালহু বলেন আইম হচ্ছে আমলের জন্য যদি আমল করা হয় তবে এলম স্থায়ী হয় আর না হলে এলম মুছে যায় আর শাহাবি বলেন কুন্না হলে অর্থাৎ বিলমের আমল করার মাধ্যমে আমাদের জন্য এল মুখস্থ করা সহজ হতো আলফুদাইল ইবনে আয়াদ মুহাম্মদ ইবনে নাদার সুফিয়ান ইবনু আইনা অমর ইবনু আলা এবং অন্যান্য সালাফদেরও একই ধরনের উক্তি আছে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 বারাক আসসালামুকরাত বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবশির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট ফেসবুক